النور <سؤال> ضياء <سؤال> على <سؤال> وجوه رمضان فيه مناسك الحمد لله والصلاه والسلام على رسول الله من تبعهم بإحسان الى الحمد لله الحمد لله الحمد لله. الله رب العالمين الرش شكر অনেক রাহমা আমাদের উপর জাল্লা রবামিন আমাদেরকে আরো একটি রামাদান আমাদের জীবনে দান করেছেন যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের অনেকেই হয়তো আফসোস করছেন যা যদি আর একটি পেতাম তাহলে হয়তো আরো অনেক কিছু অর্জন করতে পারতাম অনেক সব অর্জন করতে পারতাম যারা আহ আরো কিছুদিন বেঁচে থাকবেন পৃথিবীতে তাদের হয়তো অনেকেই আফসোস করবেন যে কেন আমাদের জীবনে আসা এই রমাদানটিকে কাজে লাগালাম না রমাদান আল্লাহ রবুল আলমিনের একটি অন্যতম বড় একটি নিয়ামা যে কোনো তুলনা হয় না। আল্লাহ আমাদেরকে নিয়ামাতের দান করেছেন সুতরাং আমাদের উচিত আল্লাহ রবুল আলমিনের এই মেয়ামাতের শুকুর আদায় করা যে কোনো যেকোনো যে যেকোনো নিয়ামাতের শুকুর আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় হলো সেটাকে যথাযথভাবে কাজে লাগানো যদি সেটাকে যথাযথভাবে কাজে লাগানো না হয় তাহলে আমরা মুখে যতই বলি না কেন যে আমরা কৃতজ্ঞ কিন্তু বাস্তবে প্রমাণিত হবে যে আমরা কৃতজ্ঞ নই রানকে কাজে লাগানোর মাধ্যমেই আমরা আল্লাহ এই নিয়মাতের সুক্রিয়া আদায় করব এবং আমাদেরকে করতে হবে আল্লাহ রব আলমিন আপনাদের সকলকে এই রমাদানের রমাদানকে যথাযথভাবে ব্যবহার করার কাজে লাগানোর এবং আহ নিজেদের গুনামাফ করার উপায় হিসাবে কাজে লাগানো টপিক দান করুন আল্লাহ আপনাদের রামাদানকে গুরুত্বপূর্ণ করুন আল্লাহ আপনাদের রামাদানকে সফল করুন আমি আপনাদের সকলের জন্য এই দোয়া করছি এবং সকলের জন্য কামনা করছি এই উইশ করছি যদিও রামাদান উপলক্ষে কাউকে কোন উইশ করা বা গ্রিটিংস জানানো এটা স্পেশালি স্পেশাল কোন বিষয় না তবে ইসলামে যেকোনো অকেশন যে যেকোনো भलो संबाद शुभ शुभ संबा इमानिक संबदाय तन जानो सालामो मुबारकबाद साधारण भाव जाएजी एट घटनारे रिलेट करते जान खाइबर जुद्ध सरिबुक युद्ध घटना घटे कौन सहबी अंश ग्रहण करते पे তাদের উপরে আল্লাহ রুবুল্লাহ আলমিন বয়কট আরোপ করেছিলেন সামাজিক বয়কট এই সামাজিক বয়কট যখন আবার আলামিন এবং তাদেরকে মাফ করে দেন তখন দলে দলে গিয়ে তাকে অভিবাদন জানান তাকে আহ মোবারকবাদ জানান তার সাথে কোলাকুলি করেন মুসাফা করেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আহ অনেকগুলো কওল আছে এই ব্যাপারে ইমানির দিক থেকে যেটা ভালো সংবাদ এমন কোনো সংবাদের কারণে কোনো মানুষকে উইশ করা যায় ওয়েলকাম জানানো যায় অভিবাদন সালাম জানানো যায় যেমন আল্লাহ আলমুল কারিমে বলেছেন উল বিফবুল্লাহি ও বি রহমাতি এই সাধারণ ভিত্তিতে আমিও আপনাদেরকে আহ অভিবাদন জানাচ্ছি আমি আপনাদের জন্য কামনা করছি যে আল্লাহ আপনাদের আপনাদের সকলকে এই রামাদানের সৌভাগ্য রামাদানের মাধ্যমে উপকৃত হওয়ার তফিক দান করুন আপনাদের জন্য করে একটি ইনশাআল্লা চেষ্টা করব যতদিন আমাদের পক্ষে সম্ভব ইনশা এবং আমরা চেষ্টা করব এটিকে যেন বড় না হয় সেদিকে সেদিকে খেয়াল রাখবো যেন ছোট হয় দশ মিনিট বারো মিনিট ম্যাক্সিমাম এর ভেতরে এবং মূলত এটা কোন বড় নসীহা বড় ওয়াজ আলোচনা এরকম আমরা করতে চাই না তার কারণ আমরা চাইনা আমাদের এই কথার কারণে আমাদের আলোচনা শুনতে গিয়ে আপনি থেকে বিচ্যুত হয়ে না যান বরং এই আলোচনাটার উদ্দেশ্যই হলো যেন আমরা আমাদের এবাদতের ইন্সপায় এবারতের অনুপ্রেরণা যেন লাভ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের বাকি সময়গুলোকে আমাদের কাজে লাগাতে পারি সে ব্যাপারে কিছু সাধারণ নির্দেশনা আমরা প্রত্যেকদিন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এটা বাকি সময়টাকে কাজে লাগানোর জন্য समय की रसूल साल आल्लमान बेपारे रामदान जैसे तरह बेपारे তারা হলো মুক্ত বা স্বাধীন যাদেরকে আজাদ করে দেওয়া হয়েছে মুক্ত করে দেওয়া হয়েছে যারা সম্পর্কে কিছু ধারণা রাখেন তারা জানবেন যে যে মুক্ত করে দেওয়া আজাদ করে দেওয়া এটা গোলাম আজাদ করার সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার একইভাবে স্ত্রীকে যদি কেউ গোলাম আজাদ করার ব্যাপারে हसीि खुशी हक खुशी कारण हम जो कर गोलम के आजादा फिरतना जेना तो तक जो कर जलि मुडे छो फे सूतरा ग्रहण जोग्य है ना इसलाम जे क्यों जो करुक सरियालीको क्यों गोलम आजाद गोलम आजादे जाए क्योंकि अल्लाह रबुल आलमीन मानुष के रामादने मुक्त कथा मानुष स्त्री के तलाक दिए फिरत आसते गोलम के आजादी फिरत आसते আমরা আশা করি যে নিশ্চয়ই আল্লাহ রব আলিন যেখানে কথা বলেছেন জাহান নাম থেকে নিশ্চয়ই আল্লাহ যাদেরকে নাম থেকে তাদেরকে আমাদের কবল করুন আমরা যেন সেই মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ তাল্লাহ এই রামাদানে জাহান্নের ভয়াবহ আজাদ থেকে মুক্ত করে মুক্ত করে দিবেন আজাদ করে দিবেন। আমরা আমাদের এই আলোচনা শুরুতে আমরা তিনটি হাদিসকে কে হাদিসের তিনটি টেক্সট আমরা আমাদের সামনে রাখতে চাই যেখানে দিয়েছেন আমাদের আহ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে ইমানান ও এহতিসাবান ইমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে হিসেবের সাথে এর অর্থ অর্থ হলো যে সেই ব্যক্তি সম্পূর্ণ শীত মুক্ত অবস্থায় তাও বিদ্যমান অবস্থায় যে ব্যক্তি সিয়াম পালন করবে অর্থ হলো যে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র এরোজাটি রাখবে একমাত্র এসিয়াম পালন করবে একমাত্র আল্লাহর কাছ থেকেই যিনি বিনিময় কামনা করবেন এবং অন্য কোন উদ্দেশ্যতা থাকবে না বা রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন তাক তার পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে এরপর আল্লাহ এরপর এরপর রসুল বলেছেন তাকে মাফ করে দেওয়া হবে দ্বিতীয় চান্স সিয়াম পালন করতে গিয়ে সিয়াম যেভাবে পালন করা দরকার ছিল আমরা হয়তো সেভাবে পালন করতে কেউ পারিনি যেভাবে আদায় করা দরকার ছিল যেভাবে নিজেদেরকে সংযত করা অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে আল্লাহ রব আল সেটাকে কফর করার জন্য আর একটা চান্স দিলেন যে হ্যাঁ তুমি আরেকটা একটা চান্স নাও যদি রাতের বেলা তুমি ক্রিয়াম করো ঠিক মতন তাহলেও আল্লাহ তোমার সকল গুণা মাফ করে দিবেন এবং এই টেক্সটের শেষের যে অংশটি সেখানেও একই কথা বলেছেন রসুল্লাহ সাল্লা তার সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে তৃতীয় শরীর বলেন মানা লাইলাত্মি যে ব্যক্তি লাইলাতবে ইমান এর সাথে এফতেসাবের সাথে তিনি রাত তিনি রবুল আলমিন তিনি রহমানুর রহিম তিনি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার এক একটা সুযোগ দিয়ে আমাদেরকে চারিদিক থেকে ক্ষমার আমাদেরকে পরিবেষ্টিত করে ফেলতে চান তিনি চান আমরা যে গুণা করেছি আমরা যেন তার কাছে মাফ চাই আমরা যে অপরাধ করে ফেলেছি যেন আমরা তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারি তার কাছ থেকে আমরা তার কাছ থেকে আমরা ক্ষমা নিয়ে নিতে পারি এটাই একমাত্র জীবনের সবচেয়ে বড় সফলতা আমাদের আমরা আজকে আমাদের জীবনের সফলতা নিয়ে অনেক মানুষ অনেক দিক থেকে ব্যস্ত হয়ে পড়েছে সফলতার নানা সংজ্ঞা নানাভাবে আমরা আবিষ্কার করেছি আমরা সফলতার পেছনে ছুটছি কিন্তু আমরা আসলে জানি না যে সঠিক সফলতা কাকে বলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সফলতার সংজ্ঞা দিয়েছেন বলেছেন জান্নাতা ফাম জান্নাত যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল কাম হলো আমরা মনে করি আমরা যদি কেউ ভালো রেজাল্ট করতে পারি আমরা সফল আমরা মনে করি আমরা যদি ভালো একটা চাকরি অর্জন করতে পারি আমরা সফল আমরা মনে করি আমরা যদি একটি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি আমরা সফল কিন্তু আমরা আসলে আলটিমেটলি যে সফলতা সেটাকে আমরা চিনিনি সেটা আমরা জানি না আমরা এই যে বৈষয়িক ছোট ছোট সব বিষয়কে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানিয়েছি উদ্দেশ্য বানিয়েছি অথচ এই কোনোটা এর কোনটাই আমাদের জন্য জীবনে স্থায়ী কোনো বিষয় নয় জীবনে যে কোনো লক্ষ্য আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন যে আপনি ভালো রেজাল্ট করবেন ভালো ইঞ্জিনিয়ার হবেন ভালো ডাক্তার হবেন ভালো কোনো প্রফেশনাল হবেন চান্স কিন্তু ফিফটি ফিফটি আপনি হতেও পারেন নাও হতে পারেন আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন शाली हमें पैसा अनेक टा पैसा अर्जन करते हंड्रेडेंट शिवर से प्रत्येक के हो हो मारा जो फिफ्टी फिफ्टी चांस नहीं मारा जब प्रत्येक के मारा जा रहा जो विचार दिन आस যে দুনিয়াটা আসবে সেই দুনিয়ার যে সফলতা এটাই হলো আমাদের আলটিমেটলি সফলতা সেখানে যদি আমরা ফেল করি তাহলে আমাদের জীবনের কোনো তখন আমাদের জন্য কোনো গুরুত্ব বয়ে আনবে না এই আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন সত্যিকার সফলতা কিভাবে অর্জন করা যায় সেজন্য চেষ্টা করা আর সেই সফলতা অর্জন করার জন্য আমরা যে কাজ করা দরকার তার জন্য একটু অত্যন্ত অত্যন্ত মক্ষম এবং কার্যকরী একটি সময় এবং সুযোগ হল এই রমাদান সুতরাং এই রমাদানকে যেন আমরা কোনো অবস্থাতেই হেলায় ফেলায় নষ্ট না করি এর প্রত্যেকটি মুহূর্তকে প্রত্যেকটি সময়কে আমরা যেন কাজে লাগাই আমাদের কাউকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হতো যে আজকের বছরে একটা দিন অথবা বছরে একটা মাস বা একটা সপ্তাহ আপনি যদি নির্দিষ্ট কোনো কাজ করেন তাহলে আপনাকে প্রত্যেক মিনিটের জন্য একশো ডলার করে দেওয়া হবে যদি কাউকে বলা হতো তাহলে আমরা কি করতাম এমন কি যদি কাউকে বলা হতো যে প্রত্যেক বছর মাঘ মাসের পনেরো তারিখে যদি ঠান্ডা পানির ভিতরে কেউ ডুব দিয়ে থাকে এবং প্রত্যেক মিনিটের জন্য তাকে এত প্রত্যেক মিনিটের জন্য একশো করে ডলার দেওয়া হবে আমার বিশ্বাস আমরা আমাদের মনে হয় যে কেউই মিস করতো না এদেশে তাহলে আমরা কেন আমাদের এই সুযোগগুলো যে সুযোগগুলো আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন যে অপরচুনিটি গুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সেগুলোকে আমরা কেন মিস করছি। আমরা ভিতরে আছি নাকি আমাদের যাচাই করে দেখা দরকার যদি আমরা দুনিয়ার ব্যাপারগুলোতে সিরিয়াস হই দুনিয়ার ব্যাপারগুলোর ব্যাপারে আমরা যদি কোনো চান্স মিস করতে না চাই এমনকি ছোট্ট ছোট ব্যাপারগুলোকে আমরা গুরুত্ব দেই একটা মোবাইল কোম্পানি কখন একটা অফার দিল যে এই টাইমে যদি এত টাকা রিচার্জ করে তাহলে খুন কথা বলতে পারবে जहां नाम मुक्त करते चाहिए अल्लाह रबुल आलमीन के सत्यारे बुझ दान करा जेखने मानुष्ठ गुड़ से पिपड़ा जाते सफल होते जथेष बुद्धि राखी रास्तारोड़े दोकान दी बेचा किना भलोबे बुझी बुझीना जख आखिरतर ব্যাপার আসে তখন আমরা কেন যেন উদাসীন হয়ে যাই এর কারণটা কি আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের জীবন আমরা কোথায় ব্যয় করেছি সেটা হিসেব নেওয়া হবে জান্নাত আছে জাহান্নাম আছে আমরা সেটা যদি বিশ্বাস করি তাহলে কোনো অবস্থাতেই আমাদের এমন উদাসীন হওয়ার কথা নয় আমরা সর্বপ্রথম যে সমস্যাটা আমাদেরকে দেখা দেয় সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যারা এভি বিশ্বাস করে তাদের মনের ভিতরে নামাজ হয়তো পড়ে হয়তো রোজা রাখে কিন্তু যখন কোনো সিরিয়াস ব্যাপার আসে তখন দিনের চেয়ে আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়া শুরু করি দিনের চেয়ে আমরা দুনিয়াকে ভালোবাসতে শুরু করি দিনের উপরে আমরা বৈষয়িক বিষয়কে প্রাধান্য দেওয়া শুরু করি এর মূল কারণ হলো যদিও আমরা কিছু রিচুয়ালস যদিও কিছু ধর্মীয় এক আমল ধর্মীয় কিছু কাজকর্ম আমরা করি কিন্তু আমাদের মনের গভীরে আখরাতের ব্যাপারে একটা সংসেহ একটা সন্দেহ একটা সংশয় কাজ করেছে এমন ভাবে কাজ করি যেন আখরাত কি আছে যদি থাকে তাহলে যেন পার যাওয়া যায় আর যদি না থাকে তাহলে তো বেঁচে গেলাম কিন্তু আমাদের মনে রাখা উচিত এই এরকম যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে সংশয়টা কিন্তু কখনোই ইমানের অংশ নয় যদি কেউ এমন মজের ভিত্তিতে আমল করে থাকি যে আখেরাত কি আছে যদি থাকে তাহলে তো নামাজ কালাম পড়ছি হয়তো মাপ পেয়ে যাব আর যদি না থাকে তাহলে যদি কেউ এরকম বিশ্বাসের ভিত্তিতে এরকম চিন্তার এই ব্যক্তি কিন্তু কাফির তার কারণ ইমানের কোন বিষয়ে ইমানের মৌলিক কোনো বিষয়ে যদি কারোর সন্দেহ থাকে তাহলে এই সন্দেহটা কিন্তু কুফুরের অংশ এটা ইমানের অংশ নয় ব্যাপারটা এরকম হয় না কখনো যে অর্ধেক ইমান আছে আবার একটু সংশয়ও আছে সুতরাং সংশয় ওয়ালা ইমান এটা কিন্তু হয় না সংশয় ওয়ালা ইমান হয় না সংশয়ওয়ালা কুফুর হয় সংশয়টা সন্দেহটা কুফুরের অংশ ইমানের অংশ না সুতরাং আমাদেরকে যাচাই করে দেখা উচিত কেন আল্লা রব্বুল আলমিন এত এত চান্স দেওয়ার সাথে এত এত চান্স আমাদেরকে দেওয়ার পরেও এত এত সুযোগ আমাদেরকে দেওয়ার পরেও সে ব্যাপারে কেন আমাদের ভুরুক্ষেপ নাই কেন আমরা সেটার গুরুত্ব আরোপ করি না অথচ ছোটখাটো অফার পাঁচশো টাকা ছাড় টাকা ছাড় ছাড় এই ব্যাপারগুলোতে আমরা কত গুরুত্ব আরোপ করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের এই অফারকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি যথাযথভাবে আলহামদুলিল্লাহ রবাহ আলমিনামালাইকুম রহমতুল مناسك مهدية